জাবির ইবন আবদুল্লাহ রাজতাল্নতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা আল সাল্লাম বলেন আমাকে এমন পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি এক আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা এক মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয় দুই সমস্ত জমিন আমার জন্য সালাত আদার স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের বক্ত হয় সেখানেই যেন সালাত আদায় করে নাই। তিন আমার জন্য গনিমত হালাল করা হয়েছে 4 অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন আর আমাকে সকল মানবের প্রতি প্রেরণ করা হয়েছে 5) আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে